من ابوطان شمانه مود عرفت الله ربي اشرق النور في قلبي نال قلبي شروحه সসালামসলিনা মহম্মিনিক আর জিনাত্র সৃষ্টিকর্তা তা আয়াত নম্বর বিশ থেকে এই আয়াত আল্লাহাদ করেছেন এখান থেকে এরপরে কয়েকটি আয়াতে আল্লাহ ফাকর্বুল আলমিন এরশাদ করছেন যে বিষয়টি সেটা হচ্ছে বান্দাকে জিজ্ঞেস করে যে তোমাদের কে সাহায্য করে তোমাদেরকে কে রেজিক দিয়ে থাকে আল্লাহ না যেসবের উপাসনা আল্লাহকে বাদ করে থাকো সে সব এসব কে করে থাকে তারপরে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন যে যারা সোজা পথে চলে সোজা হয়ে সোজা পথে চলে সে ভালো আর না কেউ যদি এরকম উল্টো চলে সে ভালো এরকম কিছু যুক্তি আল্লাহ ফাকর্ব পেশ করে তৌহিদের দিকে আল্লাহর একত্রের দিকে আল্লাহ পাখের প্রতি ইমানের দিকে আহ্বান করেছেন মহান আল্লাহ এর সাদ করেছেন হাজ্লা তোমাদের এই ধারণা ভুল অর্থ বরং অর্থাৎ তোমাদের এই ধারণা ভুল যে আল্লাহর সাথে কোনো শরিক আছে মনহাজি কে আছে সে হোয়া লাকুম। তোমাদের বাহিনী হইতে পারে ইয়ান সরকুম যে তোমাদের সাহায্য করবে আল্লাহ ছাড়া আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে আল্লাহ ছাড়া কি কোনো শক্তি আছে যে সেই শক্তি তোমাদের সাহায্য করতে পারে এনিল কাফেরুন আল্লাহ গরুর কাফেররা একমাত্র ধোকায় প্রতারণায় পড়ে রয়েছে আমাজ আল্লাহ হুকুম ইন আমি আচ্ছা তো কে আছে সে যে তোমাদেরকে রিজিক দিতে পারে তোমাদের উপজীবিকার ব্যবস্থা করতে পারে ইন আমসাকা রিস্কা যদি পাক তোমাদের উপজীবিকায় বাধা সৃষ্টি করেন আল্লাহ যদি না দেন আল্লাহ ফাকর্বুল্লা আলমিনের বড় রিস্ক যেটা কোরআনের ভাষায় বলা হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি আল্লাহ পাক যদি বৃষ্টি বন্ধ করে দেন তাহলে পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা কোথা থেকে হবে কয়েক বছর না হয়ে চালাবে তারপরে কয়েক বছরও চলা মুশকিল হয়ে যাবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলছেন যে আল্লাহ যদি রেজেকে বাধা দেন আল্লাহ যদি দুর্ভিক্ষ নামিয়ে দেন পৃথিবীতে কন শক্তি আছে যে আর জো কুকুম তোমাদেরকে রেজেক দেবে বা এসব বুঝে আসে না এজন্য বুঝে আসে না যে বরং এরা কি হয়েছে লজ্জু ফি অতুবিন ওয়ানফুর এরা নিমজ্জিত হয়ে গেছে ডুবে গেছে ফি অতুবিন অহমিকাই আর নফুর ওয়ানি অহংকারের কারণে আল্লাহর প্রতি বিশ্বাস করে না পরকার প্রতি বিশ্বাস করে না আল্লাহর দিন মানে না নামাজ পড়ে না ডেইন মেনে চলে না আর অনীহা ভক্তি নেই আল্লাহ আল্লাপাক এই দুটি কথা যে খারাপ গুণ এটি কাফেরদের আল্লাহ উল্লেখ করেছেন অহংকারের কারণে আল্লাহকে সেজদা করে না অহংকারের কারণে আল্লাহ পাকের আনুগত্য করে না আর অনীহা রয়েছে ভক্তি নেই পয়সার উপর ভক্তি আছে সুতরাং পয়সার কথা বলতে হয় না গদির উপর ভক্তি আছে যেন গদির কথা বলতে হয় না ভোগবিলাসের সামগ্রীর ওপর ভক্তি আছে সে যেন বলতে হয় না কাউকে বলতে হয় না যে তুমি বিয়ে করো আর যদি তার কাছে মুস্তাকিম আচ্ছা বলতো কোন এক ব্যক্তি যদি মুখের ভরে চলাফেরা করে আহদা সে বেশি রাস্তা প্রাপ্ত অর্থাৎ সে তার গন্তব্যস্থানে ঠিকভাবে তাড়াতাড়ি পৌঁছিতে পারবে আম্মাই আমসি সবিয়ান অথবা ওই ব্যক্তি যে সোজা হয়ে চলাফেরা করে সোজা হয়ে চলাফেরা করে যেভাবে আল্লাপাক সৃষ্টি করেছেন প্রাকৃতিকভাবে পায়ে চলাফেরা করে এই ক্ষেত্রে আল্লাহর বিরুদ্ধাচরণ করে না প্রাকৃতিক বিষয়ে কাফের অবাধ্য আল্লাপাকের বিরুদ্ধাচরণ করতে পারেন না পায়ে হাঁটার জন্য আল্লাহ সৃষ্টি করেছে পায়ে হাঁটে কেউ কথা বলে না যে আল্লাহ তুমি পা সৃষ্টি করছে হাঁটার জন্য আমি হাতের ভরে হাঁটবো পায়ে ভরে হাঁটবো না মাথার ভরে হাঁটবো তুমি মুখ সৃষ্টি করেছো বা সৃষ্টি করেছো কথা বলার জন্য আমি এই দিয়ে খাব না আর কথা বলবো না আমি কান দিয়ে হ্যাঁ বা নাক দিয়ে ঠুসাবো চলবে এইরকম প্রকৃতি বিরোধী কাজ তো কেউ করে না আল্লাহ পাকের এই ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করে না কিন্তু যখন বিধিবিধানের বিষয় আসছে পাকের শরীয় আদেশ নিষেধের কথা আসছে তখন বিরুদ্ধাচরণ করেছে অধিকাংশ মানুষ আল্লাহ পাক এখানে দুই শ্রেণীর মানুষের উদাহরণ দিয়েছেন এটা দুনিয়াতে হইতে পারে আবার আখেরে তো হইতে পারে এই আখের দুটো একটা হচ্ছে বলতে চাইছেন যে একটা লোক যা নিজের পায়ে চলে রাস্তা হেটে যাচ্ছে আর পা হাঁটার জন্য পায়ে হাঁটছে আর একটা গন্তব্য স্থান আছে এই লোকটা কত সময়ে পৌঁছিবে আর আরেকটা লোক বলছেন না আমি আজকে মাথার ভরে হাঁটবো মুখের ভরে হাঁটবো তাহলে যদি মাথার ভরে হাঁটারও চেষ্টা করে তো পৌঁছিতে পারবে উল্টো হয়ে পৌঁছিতে পারবে গন্তব্য বেস্থানে পৌঁছিতে পারবে না তো দুইজন কি সমান দুইজন সমান না এই লোকটি পায়ে হাঁটে সুতরাং গন্তব্য স্থানে দ্রুত পৌঁছে গেল আর যে মাথার ভরে হাঁটার চেষ্টা করলো সে বা মুখের ভরে সে পৌঁছিতে পারল না গন্তব্য স্থানে ওই রকম আর কাফের মমিন সোজা জান্নাতের পথে চলে সুতরাং জান্নাতে সহজে পৌঁছে যাবে গন্তব্য স্থানে পৌঁছে যাবে আর কাফের যেহেতু ও মুখের ভরে চলছে ও আল্লাহকে মানবে না পরকালকে মানবে না ও জান্নাত জানে বিশ্বাসই করবে না ও রাসুলকে বিশ্বাস করবে না কোরআন বিশ্বাস করবে না হ্যাঁ আর বিশ্বাস করার পরে সেই অনুযায়ী আমল ও করবে না কর্ম করবে না কর্মহীন মুসলিম তাহলে ও মুখের ভরে চলছে আল্লাহ জান্নাত গন্তব্যস্থানে পৌঁছিতে পারবেন এই হচ্ছে উদাহরণ আল্লাহ ফকরবুল আলমের আখেরাত যদি নেওয়া হয় যে আয়েরতার সির আখেরাত মানে আখেরাত সম্পর্কে বলা হচ্ছে তো আখেরাতে জান্নাতিরা বিচার দিবসে হাজির হবে আর জাননাতে তাদেরকে নিয়ে যাওয়া হবে পায়ে হেঁটে আসবে তারা পায়ে হেঁটে গিয়ে দরজায় উপস্থিত হবে জান্নাতে প্রবেশ করার জন্য পক্ষান্তরে কাফেরদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন বিচার দিবসে আল্লাহ আল্লাহ কোরআন একটি আয়ত্য বলছে তাদেরকে তাদের মুখের ভরে আমি সমবেত করবো অন্ধ করি আর বধির করি ওম অসমাহ জাহান্নাম আর তাদের বাসস্থান হবে জাহান্নাম আর তারপরে জাহার নামে যে নিক্ষেপ করা হবে তাও মাথার ভরে আর মুখের ভরে ট্রেনে হেঁসে নিয়ে গিয়ে আর জাহার নামে নিক্ষেপ করা হবে তাহলে এই দুই দল কি সমান হইতে পারে অর্থাৎ জান্নাতি আর জাহার নামে সমান হইতে পারে জান্নাতে সসম্মানে সম্মানে যাচ্ছে সে আর যে জাহার নামে লাঞ্ছিতপদস্থ হয়ে তাকে ট্রেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ফেরেছে মুখের ভরে। জাহার নামে ফেলে দিচ্ছে সমান হইতে পারে কখনো সমান হইতে পারে না আমাই আমি সাবিয়ান নাকি ওই ব্যক্তি যেই ব্যক্তি সোজা হয়ে চলে আলাসের রাতে মোস্তাকিম সঠিক পথে সরল পথে এবং তোমাদেরকে হৃদয় দিয়েছেন অন্তঃকরণ দিয়েছেন কালিলাম এগুলি আল্লাহ পাখের নিয়ামত বড় বড় নিয়ম যদি তোমার শ্রবণ শক্তি না থাকতো কিছুই শুনতে না কি বলছি এই যে আপনার উপকৃত হচ্ছেন উপকৃত হইতেন আমার কাছে কখনো হইতেন না সরেন না কিছু আপনার বই শীতটা কি আপনি বধির যদি আল্লাহ কেড়ে নিতেন তাহলে কোনো বই পড়তে পারতেন কত বড় ত্রুটি কত বড় নিয়ামত থেকে বঞ্চিত আপনি কাউকে দেখতে পেতেন আপনার স্ত্রী কেমন দেখতে পাচ্ছেন কত মনটা আকাঙ্ক্ষা চাইছে অন্ধ ব্যক্তির আমার স্ত্রী কেমন একটু দেখতাম আমার ছেলে মেয়েগুলো কেমন দেখতাম এ পৃথিবী কেমন দেখতাম এই আকাশ কেমন দেখতাম এ জমিন কেমন দেখতাম শুনি আম গাছ আর আমটা খায়ও আর নাড়াচাড়া করে অন্ধ নাড়াচাড়া করে কোনো মানুষ গুলোকে নাড়াচাড়া করে দেখে দেখতে পাই না কিছুই দেখতে পারেন আল্লাহাকের নিয়ামতের কত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন বল আফেদা আর আল্লাহ আল্লাপাক যে তোমাকে হৃদয় দান করে যা দিয়ে তুমি ভালো মন্দের পার্থক্য করছো হ্যাঁ এক সেকেন্ডের জন্য হার্ট অ্যাটাক হলে দুনিয়া থেকে বিদায় নিয়ে আর ইলাম করুন তোমরা খুব কমই আল্লাহ পাখের কৃতজ্ঞতা করছো আল্লাহ পাকে সুক্রিয় আদায় করতে চাও না কোথায় আল্লাহ পাখের শুক্রিয়া আল্লাহ পাকের সুক্রিয়া ফরজ সুক্রিয়া আদায় করতে হবে মুস্তাহাব শুক্রিয়ার আগে আজকাল অধিকাংশ মুসলিম সমাজের লোকেরা তারা ওই নফল শুক্রিয়া করে মুস্তাহাব শুকরিয়া করে মানে খেয়ে যদি পেটটা ভর্তি হয়েছে যেহেতু আলহামদুলিল্লাহ গল্প করেছে নিজের আমার এই আছে সে আছে ধন আছে জন আছে ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ আমারই এটা নফল শুক্রিয়া আর ফরজ সুক্রিয়া হচ্ছে আল্লাহর প্রতি ইমান পরকারের প্রতি ইমান পাঁচ অক্ত সলা তদায়ী করা মাহে রমজানের শ্যাম পালন করা ফরজ জাকাত দেওয়া গরিবের সমস্যার সমাধানের জন্য আপনার হজ করা আপনার বিবি হেজাব করা দিন মেনে চলা এগুলি হচ্ছে সুক্রিয়া যেই সুক্রিয়া সম্পর্কে মানুষের খেয়ালি নাই বে খেয়াল হয়ে রয়েছে অন্তর থেকে শুক্রিয়া যে আল্লাহ তুমি বড়ো নিয়ামত দিচ্ছো আপনার ইমান ইসলাম যে পেয়েছেন এর মূল্য দেওয়া যে এটা আমার সবচেয়ে বড় বড়ো নিয়ামত মানব জাতি তোমরা খুব কমই সুক্রিয়া জ্ঞাপন করো হোয়াল্লা দিয়ে যারা আর দেওয়া ইলে তু হুসারুন আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে বা তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে সৃষ্টি করে ওয়াই এলেই হেতু হুসারুন আর মনে রাখো ছড়িয়ে দিয়েছেন আর তারপরে এলে আর কিছুদিন ভোগ বিলাস খুব করলে তারপরে মারা গেলে আর কোন খোঁজ খবর নাই এমন নয় ওয়াইলে হেতু তার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে আর এই কাফের মুশেক অবিশ্বাসীরা বলে থাকে মাতা মাতাহাজ আল ওয়াদুম সদেকিন এই যে বলছে যে ওয়াইলে হেতু আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কেমত হবে জবাবদেহি করতে হবে জাহান্নে যেতে হবে মাতা আল ওয়াদ নবীদেরকে যুগে যুগে কাফের মুশ্রীকার বলেছে আর আজ কেউ বলে থাকে কেউ মনে বলে থাকে কেউ মুখে ফুটে বলে থাকে যে এই যে তোমাদের কথা আখের রাত পরকাল কখন হবে এটা জান জানো কখন হবে ইনকুন্তুম স দেখিন হে নবীরা তোমরা যদি সত্যবাদী হতো দেখাও হুল হে নবী জানিয়ে দাও ইনামাল্লাহ এর চূড়ান্ত কেন আল্লাপাকের কাছে রয়েছে ওয়া আনা নজির উম্মবিন আমার দায়িত্ব হচ্ছে শুধু সতর্ক সাবধান করে দাও আমি একজন সুস্পষ্ট সতর্ককারী আমি স্পষ্ট ভাষাই তোমাদেরকে সতর্ক সাবধান করে দিচ্ছি আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ ফাঁকের সুল সম্পর্কে আখেরাত সম্পর্কে দিনের বিধিবিধান সম্পর্কে জানিয়ে দিচ্ছি আর জাহান্নাম থেকে সতর্ক করে দিচ্ছি যদি আল্লাহর দিন মেনে চলো তাহলে জান্নাত না হলে জাহান্নামও রয়েছে মা আনা নজির ও মবিন আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী এখানেই অল্প সময়ের বিরতি দিয়ে আমরা रसुल्लाम विपद नेमे आसार कारण तुम क्यों जान मृत्यु कमना ना करते ही चाय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 যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যে জন্য ব্যবহার করছি সেই জন্য ব্যবহার করতে হবে হাফিজ এব বিনার হুসেন শাহিদুল্লাহ খান রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাক মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कथाजे <laughs> <थे थे। laughs> इति विश्वमयर क्रम विकास परवर्ती अनुष्ठान पीस टी আল্লা সম্বোধন করে বলছেন কাফেরদের জবাবে যখন কাফেররা বলেছিল রসুরুল্লাহ সাল্লি সাল্লামকে যে মাতাহাজ আলাদ যে মোহাম্মদ তুমি যে বার বার আমাদেরকে বলছো যে আখেরাত হবে পরকাল হবে জবাবদায়ী করতে হবে আল্লাহ কখনছেন হে নবী তুমি দেখো আখেরাত কে আমত কোনদিন হবে এর চূড়ান্ত জ্ঞান আল্লাহ পাকের কাছে রয়েছে এই জ্ঞান আল্লাহাক কোন নবী রসুলকে দেননি লক্ষণ বলে দিয়েছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওই ভিত্তিক বেশ কিছু ছোট লক্ষণ রয়েছে দশটি বড় লক্ষণ রয়েছে কিন্তু কখন হবে কত সালে হবে এসব আল্লাহ ছাড়া কেউ জানে না সালাম বলছেন যে মালমাসুলবে আলমিনা সাইল রাসোর আলী সাল্লামকে যখন জিব আলি ইসলাম জিজ্ঞাসা করলেন তখন রাসোরাম বলেছিলেন যে মালমাসুল আলমিনা সাইল যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে সাইল জিজ্ঞাসাকারী চাইতে বেশি জানেন না তুমিও জানো না আমিও মোহাম্মদ জানি না যে কখন হবে ওইনমান তবে আমার যেটা ডিউটি সেটা করে যাচ্ছি আমি তোমাদের সতর্ক সাবধান করার জন্য এসেছি স্পষ্টভাবে ফালাম্মার আহ জুলফা অতবার যখন তারা দেখে নেবে এই ক্যামতের দিবস কি বিচার দিবসকে কে জুলফা নিকটবর্তী যে ঘনিয়ে চলে এসছে হবে কেমতের জন্য আর মৃত্যুর সময় বলা যেতে পারে যখন মতের মুহূর্ত চলে আসে সেই সময়ও সিয়াত অজুহুল্লা কাফেরদের চেহারা তখন মলিন হয়ে যাবে ওকিল আর বলা হবে হাজি কুন্তুমাউন এটাই সেটা এটা এই যে আল্লাহর আজাব দেখতে চাইছিলে মতের সময় এখন অবলক্ষণ করে নিয়েছ না দেখতে পাচ্ছ না আজাবের ডিমান্ড করছি আর ক্যামতের দিনে আল্লাহ পাক বলবেন যে হায়ালি কুন তুমি তদাউন পৃথিবীতে নবীকে তোমরা বলেছিলে যে ক্যামত কখন হবে ক্যামত কখন হবে বিশ্বাস করেনি এই যে যা তোমরা চাচ্ছিলে দেখতে এখন দেখে না তাদেরকে আরো বলে দাও আর এরা যখন আমাদের এই উপাস্যগুলিকে মানা থাল এগুলিকে গাল মন্দ করছে গাল দিতেন না কিন্তু যারা আল্লাহর দিনের শত্রু আল্লাহর দিনের কাছে আসে না তারা ভুলের সংশোধন যদি করিয়ে দেওয়া হয় তাদের সেটাকে গাল মনে করে আপনি যদি তাদেরকে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করাকে করা তো এটাই গাল হয়ে গেল আল্লাহ গাল দিতে নিষেধ করেছেন কেউ বলে যে অমুক দেব যে্য চরিত্রহীন ছিল এই ছিল এগুলো গাল হতে পারে এগুলো গাল কিন্তু আল্লা ছাড়া কারো উপাসনা করিয়ান না এটা গাল নাই তো আরব মুশ্রিকেরা রাসুল্লাহ সাল্লামের এই শির্ক থেকে বারণ করাকে কে গাল মন্দ মনে করতেন জন্য তারা বলতো যে আমাদের যে উপাস্যরা আছে আছে এগুলির মার পড়বে কখন মোহাম্মদের উপর আর কখন যে এই আহবাকার ও মার এরা সাথী সঙ্গীত এই সব যে মোহাম্মদের এদের উপর যে কখন মার আসে আল্লাহাক বলছে যে না কখনো এরকম ধারণা করিল না আর তারপরে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমার সবচেয়ে প্রিয় বন্দা আর আমার দিন পৌঁছানোর জন্য তোমাদের কাছে গেছে সেও যদি আমার বিরুদ্ধাচরণ করে তাহলে তাকে আমি ধ্বংস করতে পারি তাই আল্লাহ বলছেন যে তুমি জানিয়ে দাও তাদের আর চিন্তা করি বলো আল্লাহ যদি আল্লাহ আমাকে ধ্বংস করে দেন মামমাই আমার সাথী সঙ্গীদেরকে ধ্বংস করে দেন অমিনের অথবা আল্লাহ করেন আল্লাহ ইচ্ছা করলে আমাদের উপর দয়া করতে পারেন হেদায়তের পথে রাখবেন ইমান ইসলামের রাখবেন সৎকর্মশী করে ভালো মানুষ করে রাখবেন আল্লাহ ফাকর আমাদের দয়া করবেন সুতরাং এর ভিত্তিতে জান্নাতের দয়া হবে জান্নাত দেবেন আল্লাহ ফাকুর রহম করে হামাই অজিরুল কাফির কিন্তু তোমাদের কি অবস্থা হয় বলো কাফির অবিশ্বাসীরা বলো তোমাদের কী অফামাই কাফেরিন তাহলে কাফেরদেরকে কে রক্ষা করবে মিন আজা বিন আলিম মর্মান্তিক শাস্তি থেকে এখানে প্রথম যে অংশটা রয়েছে যে আচ্ছা বলতো যদি আল্লাহ পাক আমাকে ধ্বংস করেন আর আমার সাথী সঙ্গীদেরকে ধ্বংস করে দেন অথবা আল্লাহ যদি চান যে ধ্বংস করবো না আমার নবীকে এবং নবীর সাথী সঙ্গীদেরকে আমি সম্মানিত করব তাদের উপর দয়া করবো তাহলে এতে তোমাদের লাভ লাভলাস কিছু আছে বাঁচলাম না হয় আল্লাহ যে একজনের ভালো কাজ থেকে আরেকজন উপকৃত হবেন ভাববেন না যে আমার বংশের লোক এই আলেম ছিল হাজি ছিল আর পরে আমার বাপ খুব ছিলেন আর আল্লাহ ছিলেন নিজেই নামাজ পড়েন না ভালো মানুষের ছেলে আপনার কোনো কাজ আপনার তাহলে কাফেরদের কি অবস্থা হবে ফামজিরুলকে ফিরিয়ে আনবেন আজাবিন আলিম আল্লাহ ছাড়া কাফেরদেরকে আল্লাহ পাখের এই যে যন্ত্রণাদায়ক শাস্তি তা থেকে কে রক্ষা করতে পারে কোনো শক্তি নেই ফুল হে নাবি জানিয়ে দাও আরো হো রহমান সে আল্লাহ একমাত্র বড়ো দয়াময় তিনি যদি ইচ্ছা করেন রক্ষা করবেন আল্লাহ পাক হেদায় দেবেন তারপর রক্ষা করবেন জান্নাতের রাস্তা না ধরলে জান্নাতে কেউ যাবে যেমন আপনি যেতে চান এখান থেকে কোনো শহরে যতক্ষণ বোধহয় সেই রাস্তা না ধরবেন সেখানকার যানবাহনের না চেপে অন্য গাড়িতে চেপে গেলেন আপনি উল্টো দিকে যত যাবেন তত উল্টো দিকে আপনি দূরে চলে যাচ্ছেন আসল গন্তব্যস্থল তাহলে জান্নাতের গাড়িতে চাপতে হবে আর সেটা হচ্ছে ইমান এবং আমাল সালে ইমান আর সৎকর্মশীল হওয়া বিশ্বাসের সাথে সাথে আল্লাহ বলছেন যে কুল কুলহওয়ার রহমান বলে দাও যে তিনি দয়াবান আল্লাহ ফকরব্বুল আলমেনী রক্ষা করতে পারেন আজাব থেকে আমান্না বেহি তার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি ও আলী হেতাল না তার প্রতি আমরা আস্থা ভরসা করি ফাসাত আলামুন শীঘ্রই তোমরা জানতে পারবে মানহু আফিদ মবিন কারা সুস্পষ্ট ভ্রষ্টতাই ছিল কারা গুমরা মোহাম্মদ তার সাঁতিরা গুমরা পথভ্রষ্ট বলপথে না তোমরা পথভ্রষ্ট হয়ে রয়েছ এসব আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে বুঝতে পারবে শীঘ্রই আর শীঘ্রই বদরে যখন তারা এক হাজার এরা তিনশো তেরো লাঞ্চিত হইল আল্লাহ ইউমুল ফুরকান বলছেন হক বাতের মাঝে পার্থক্য হইল তখন ভালো করেই তারা বুঝতে পারলো আল্লাহ ফাকরাবুল্লা আলমিন এছাড়াও বোঝার সময় রেখেছেন মতের সময় বুঝতে পারবে আর তারপরে বিচার দিবসে যখন সব কিছুর হিসাব নিকাশ হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে কাফের অবাধ্য আর পাপিষ্ট তখনও বুঝতে পারবে যে কারা ভুল পথে ছিল আর কারা সঠিক পথে ছিল চূড়ান্ত ফায়সালা সেখানে হবে পৃথিবীতে নাও হইতে পারে পৃথিবীতে হয়তো আল্লাহ ভিরুই হয়তো দুর্বল হয়ে থেকে আর কাফের অবাধ্য নাফার মানেরই দাপট থেকে গেলো চূড়ান্ত ফেসলা নাও হইতে পারে কিন্তু আখেরাতে তো অবশ্য হবে মহতের সময় তো অবশ্যই বুঝতে পারবে কুল হে নবী জানিয়ে আর আয়তুম আচ্ছা বলো তো আসবাহা মা ও তোমাদেরকে আল্লাহ যে পানি দিয়েছেন এই পানি যদি ভূগর্ভে এর তলদেশে চলে যায় ভূগর্ভের তলদেশে গৌরান মানে একেবারে মাটির নিচে পানি চলে গেল মাটির গভীরে পানি চলে গেলাইয়া তিকম্বে কোন শক্তি রয়েছে যে তোমাদের কাছে মিষ্টি প্রবাহমান পানি নিয়ে আসে দিতে পারে কূপে পানি পাওয়া যায় না নদীতেও পানি পাওয়া যায় না কোথাও যদি পানি না পান তাহলে কোন শক্তি আছে যে তোমাদের পানি উঠিয়ে দিতে পারে আর তোমাদের পানির ব্যবস্থা করতে পারে কোনো শক্তি নেই আল্লাপাক সব কিছুর মালিক আল্লাহ পাকের ভান্ডার ভাণ্ডার সত লক্ষ্য আল্লাহ দিয়ে রেখেছেন দুনিয়ার আর অসৎ লক্ষ্য দিয়ে রেখেছেন কারণ দুনিয়া সকলের জন্য পৃথিবী এত তুচ্ছ আল্লাপাকের কাছে যে আল্লাহ পাক যে অনগত তাকেও দিয়েছেন আর যে অবাধ্য তাকেও দিয়েছেন পরকাল যেহেতু বদলার সেখানে আলামিন যেহেতু বিচার করবেন সেই জন্য সেখানে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া শুধুমাত্র বিশ্বাসী এবং সৎকর্মশীলদের জন্য রয়েছে আল্লাহ পাক তাদের দলে যেন আমাদের সামিল করেন এখানে আমাদের তফসির সোয়া মূলকে শেষ হলো আল্লাপাক রব্ুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন আল্লাহ পাক আমাদেরকে যেন गायबी खबर गाइवे धारना है तो गोनिया सृष्टि करतें ये धारना दो कत दूर सठीक আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে কিছু মুসলিম আমন রয়েছে যাদের এই ধারণা যে রসুল্লা সাল্লাম অদৃশ্যের খোঁজ খবর রাখতেন অদৃশ্য জানতেন সব কিছু মানে গায়ব জানতেন মানে গায়েব জানা তার কাছে চাবি চলে যে কোনো সময় আর চাবি থাকলে আপনি ঘর খুললে আপনি ঢুকে পড়লেন তো গায়েব যখন জানার প্রয়োজন হয়তো তার কাছে চাবি এইটাই ধারণা অনেকে রাখে এটা শিরকি ধারণা কারণ আল্লাহাক একটি আয়াত না বহু আয়াতে কোরআনে কেরি মেয়েবৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে কথা বলেছেন কোন শক্তি কেউ গাইব জানে না অদৃশ্য জানে না আকাশেও কেউ জানে জিবরাইল মি ওরাও গাইব জানে অদৃশ্য জানে যতটা জানিয়ে যাচ্ছে অতটাই জানে এক বছরের পর জানে এই এক বছর আমার কি ডিউটি করতে হবে পরে জানার লিমি কি আছে তা জানে না পৃথিবীতে কেউ জানে না পৃথিবীতে রসুল উল্লাহ সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ তিনিও জানেন ইব্রাহিম খালিউল্লাহ জানতেন না এল্লাহ এল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আমা ইয়া সরুন তারা জানো না আইয়া কখন উঠতে হবে রসুল্লাহ সালাম জানেন না যে কোন দিন আমাকে বলা হবে যে উঠো এখন কবর থেকে কেউ জানে না রসুলকে আরও বলছেন আল্লাহ এ রসুল তুমি বলে দাও আল্লাহ আল্লাহ আমি গায়েব জানি না এর কথা লাগে এটা আয়াত আর রসুল্লাহ সালাম জানে আবার ক্ষয়ক্ষতি হয় নাকি সেজন্য বলছে সময় শেষ হয়েছে আল্লাপাক আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন ওসলিয় حياتي الله دربي يا لسعدي وهنائي يا لفوزي لا শুরু في رضا ফুল السماء عرفت الله ربي সমুর النور بقلبي قلب الشروح حياتي من اضاء الله دربي يا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 মানবতার সমাধান একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় আলা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন शाइ आब्दुर रहमान मदानी सा जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे पीस टी बांगल्